ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালুহাতে বর্ণিত তিনি বলেন সফরে দ্রুত চলার সময় আল্লাহ রাসেল সাল্লাহ সালাম জুহর ও আসরের সালাত একত্রে আদায় করতেন আর মাগরীব ও ইশা একত্রে আদায় করতেন